আসসালামু আলাইকুম বরহম বর صل على محمد একটি আয়াতের একটি অংশ জীবাব যেখানে আলী মমিনের উদ্দেশ্যে বলছেন যে নবী এবং মমিনের সম্পর্কটা কেমন এবং মমিনের সম্পর্ক যদি এমন হয় তাইলে আমরা মমিন আর না হয় না আল্লাহ বলে দিচ্ছেন তাহলে তুমি মমিন কারণ নবীদের সাথে মমিনের সম্পর্ক এমনই হবে সেটা হচ্ছে মমিনের সম্পর্ক হচ্ছে যে নবীরা মমিনদের কাছে তার জীবনের চেয়ে বেশি নবী যতক্ষণ কাছে তার জীবনের চেয়ে না হবেন ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে মৌমিন দাবি করতে পারি এটা আল্লাহর সিদ্ধান্ত নবীর পাশাপাশি নবীর বিবিদের সম্পর্কে অপরা আমি স্পষ্ট করে একটা সিদ্ধান্ত নবীর বিবিদের সাথে আমার সম্পর্কটা কি আমাদের সম্পর্ক সমস্ত মা বিবিরা আমাদের মা কাজেই মার সাথে যে আচরণের হুকুম প্রাণ যত জায়গায় ঠিক নবীর বিবিদের সাথে ঠিক সেই আচরণে এমন কোন বক্তব্য এমন কোন কথা না বলা যেগুলো তাদের হৃদয়ে লাগে কষ্ট লাগে মায়ের ব্যাপারে হুকুম কাজেই নবীর বিবিদের সম্পর্কে এমন কোন কথা না বলা যেগুলো তাদের কষ্ট লাগতে পারে তাইলে আমি মা কে অপমান করলাম এবং মার নাফুরমানি করলে রসুল সাল্লাম বলেছেন রসুল বলেছিলেন মোনা জান্ন মা বাবাই তোমার জান্নাত মা বাবাই তোমার জাননাথ মা বাবার সন্তুষ্টি হাসিল কর্ম তো জান্নাত আর যদি মা বাবার করো জান কাজী নবীর বিবিদের সাথে যদি কেউ নাফরমানি করে অথবা এমন কোন শব্দ ব্যবহার করে এমন কোনো বিশ্বাস আকিদা পোষণ করে যেগুলো তাদের তাদের সাথে মিলে না এমন কোন বিশ্বাস যদি কেউ পোষণ করে তাহলে তার জাহ নামে যাওয়া হবে তার হয়তো কোনো সুন্দর যেহেতু হাদিসা আসছে মায়ের পায়ের সন্তানের ভেস্ট তার নিচে আমাদের সকলকে সম্মান করা আমার জান্নাতে যাওয়া না যাওয়ার ব্যাপারে কারো ব্যাপারে কোন রকমের অপত্তিকর মন্তব্য যদি আমরা বলি বা আপনি পোষণ করি বিশ্বাস করি কিন্তু আমার জন্য জানাম সরাসরি কথা বলছেন নবীর বিবিগণ শোনো তোমরা জগতের কোন মেয়েদের সাথে তোমাদের তুলনা হয় না আল্লাহর সিদ্ধান্ত জগতের কোন মহিলার সাথে তোমাদের তুলনা না এই আয়াতের একটা অংশ মারত যাদের অন্তরে অসুস্থতা আছে সে অসুস্থ অন্তরের অসুস্থতা মুনাফিকদের في قلوبهم مرض فزادهم الله مرض مشركه كما مر بالغاش قران سوره المكر شو تستاذ اذا جرى مشرك جرى منافق تادر انطره متي اسخطتا ها هي فلا تخضعنا في قلبي فلا تخضع যে সমস্ত মানুষের অন্তরে অসুস্থতা আছে তারা যদি কোন রকমের আপত্তিকর মন্তব্য করে এটা নিয়ে যেন কেউ না কি বুঝা গেলরা বলে এই আয়ার থেকে স্পষ্ট বোঝা গেল রসুল সাল আলী আসাল্লামের বেবিদেরকে নিয়ে যদি কেউ কোন কত মন্তব্য করে তাহলে বুঝতে হবে তার অন্তরে অসুস্থতা আছে करीम सलाम اللہ سبحانه وتعالی ومو بیدن آیات تر بیدر شمفر کی شمانجون قطع بولیت رسول کی بولیت رسول کریم صلی اللہ علیہ وسلم بولیت حضرت ابو ساید خدری رضی اللہ تعالی رسول قانی ای روایت باونک بولیت رسول صلی اللہ علیہ وسلم بولیت ما تزوجت شيئا من نسائی وما زوجت شيئا من بناتی الا بوحیم جاء به جبریل وعن ربی জানতে পারি না এমন আমার কোন মেয়েকে আমি বিয়ে দেই নাই মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমি জানতে পারি নাই তাহলে বুঝা গেল হাজর আলী আসাল্লামের বিবিকন প্রত্যেককে রসুল বিয়ে করেছেন আল্লাহর হুকুমে আল্লাহ আপনি একজন অনুপযুক্ত ব্যক্তিকে রসুলের বিবি হিসাবে আপনি গ্রহণ করেছেন আল্লাহর সিদ্ধান্তকে উপহাস করা ইমান কর থাকে ইমান কর থেকে থাকবে নাই অসম্ভব নানা রকমের অপপ্রচার যেগুলো চলছে মুসলমানদেরকে উত্তেজিত করার জন্য নানা রকমের কৌশল তা অবলম্বন করছে কারণ কারণ আবেগী কিছু মুসলমান তো থাকবেই যাদের অন্তরে লাগবে তারা নবী এবং তার পরিবারকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে তার নবীকে নিয়ে মুসলমান এটা বরদাস্ত করবে এটা হতে পারে রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন মুসলিম নয় মোনাফিক তুই তুই রসুলের দুঃস চমৎকার বলেছেন রসুলের অপমানে যদি অন্তর না কাঁদে কিসের মুসলমান এটা আল্লাহ বলেছেন নবী ছিল কথা ধারাবাহিক তারা নানা সময়ে নানা উপলক্ষে দিন সৈয়দকে টার্গেট করে বিশৃঙ্খলা সৃষ্টি করে হিরু সাজার জন্য আর কিছু না সৃষ্টি করে হিরু সাজার জন্যে আপত্তিকর কথাবার্তা বলে আপত্তিকর কথাবার্তা সম্বলিত বই প্রকাশ করে একটি বই বর্তমান থেকে হয়েছে এটা আমরা অনেকেই জানি না জানানো দরকার কেন জানি ইতিহাসের কারণে পরে আসবো ঈশাআ আল্লাহ তাহলে যদি সময় পায় রোদেলা প্রকাশনী সেখান থেকে একটি বই বের হয়েছে নিশ্চিত সেই বই অনুবাদ করেছে আরেকজন মুসলিম সেই বই প্রকাশ করেছে আরেকজন মুসলিম বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ আসার কারণে साधुवाद बर्तमान विशृंखल पर এটাকে নিয়ে নতুন কোন বিশৃঙ্খলার সৃষ্টি এই সমস্ত ব্যাপারগুলো একটু সতর্কতার সাথে আপনাদের খেয়াল কারণ আমরা চাই না দেশে কোন রকমের বিশৃঙ্খলা হোক এটা আমরা চাই না আর যারা করছে তারা ইচ্ছা করেই করছে বুঝেই করছে করার মত সে মানুষ না আমি তাকে চিনি তাহলে কি উদ্দেশ্যে সে এমন বই প্রকাশ করল একমাত্র উদ্দেশ্য আছে তার কিছু পয়সা দরকার পয়সা দরকার এই বই নিয়ে সমালোচনা হবে এই বই নিষিদ্ধ হবে নিষিদ্ধ লেখক তাহলে তো কথাই নাই এটি আমাদের সামনে স্পষ্ট ক্লিয়ার আমরা জানি গত বছরকে নিয়ে কিছু নাস্তিক প্রাণ আপত্তিকর মন্তব্য করেছে আর এটাই স্পষ্ট আমাদের দেশের নাস্তিকরা দুনিয়ার সব নাস্তিকদের থেকে আলাদা দুনিয়ার সব নাস্তিকদের টার্গেট থাকে রব বলতে কেউ নাই আর আমাদের দেশের নাস্তিকদের টার্গেট হলো ইসলাম রবকে নিয়ে তাদের এত মাথা ব্যথা নাই তাদের মাথা ব্যথা রসুলকে নিয়ে তাদের মাথা ব্যথা রসুলের পারিবারিক কে নিয়ে তাদের মাথা ব্যথা আয়ালে মলামাদেরকে নিয়ে দুনিয়ার কোনো নাস্তিক এইরকম না নাস্তিক মানে ইসলাম খুশি কেন হবে নাস্তিক মানিতে হবে সকল ধর্মের বিদ্বেষে কিন্তু এই সমস্ত নাস্তিকেরা অন্য কোন ধর্ম নিয়ে কথা বলে না তাদের টার্গেট হচ্ছে ইসলাম লাগিয়ে তারা ইসলামকে করেছে। এই নাস্তিকদের মধ্যে একটু খেয়াল করলে ও যুবক ভাইয়েরা বিশেষ করে তোমাদের কাছে আমার এই নিবেদন একটু খেয়াল করে বিষয়টা খুব সতর্কতার সাথে সামনে রাখতে হবে খুব সতর্কতার সাথে আমাদের কোন রকমের আবে। र मंत्य कर ग्रेफ्तारुव्रत रामक मन थोड़ा कथा अपना गिरफ्तार होता है ছাডা পেয়েছে তাদের থেকে আরো ভয়ঙ্কর আরেক নাস্তিক জগন্নাথ হলে থাকা অভিজিৎ রায় এই সবগুলোই তখন আলোচনায় ছিল কিন্তু ওই সুব্রত সুব্রত তারা এখনো সে আগের জায়গায় গেছে আসিফ পয়েন্দিন কোথায় চলে গেছে সে ভাষণ দেওয়ার সুযোগ পেয়েছে সুব্রত রায়ের আগের জায়গায় রয়ে গেছে অভিজিৎ রায়রা আগের জায়গায় রয়ে গেছে কেন যা কেন তার পুরস্কার পায় না मुसलमान ना? नाम ओ समस्त शयान ये दरकार शत्रु तैयारी बेपार ভারতের বিজ্ঞান সমিতির চেয়ারম্যান প্রবীর ঘোষ যিনি এই উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ নাতিক তার বই কেউ পড়ে থাকলে হয়তো পড়ে থাকবে অলৌকিক নয় লিক আলোচিত বই আর কোন সৃষ্টিকারী বই যেখানে সে প্রমাণ করার চেষ্টা করেছে কোনো মজেজা অলৌকিক নয় সব বিজ্ঞান সম্মত এগুলো দিয়ে কোনো নবীকে শ্রেষ্ঠত্বের আসনে বসানো যাবে না নজরুল্লাহ নবকে অস্বীকার করার কারণে সে টার্গেট নিয়েছে এটাকে যেহেতু সে বিজ্ঞানী বিজ্ঞান সমিতির তার ওই চেষ্টা করেছে সমস্ত দেখাতে চেষ্টা করেছে যেগুলো বিজ্ঞানসম্মত অলৌকিক কিছু নয় লৌকিক বইয়ের নাম এটা অলৌকিক নয় লৌকিক এত বড় নাস্তিক তার বই নাস্তিকদের কাছে বাইবেল সম অথচ এই প্রবীর পুরস্কার কোন না আন্তর্জাতিক প্রবীর ঘোষরা এরকম সম্মান পায় না শ্রদ্ধা পায় কেন পায় কারণ তিনি যে প্রবীর ঘোষ তিনি যদি প্রবীর ঘোষ না তিনি যদি আব্দুল্লাহ নামদারি হইতেন আব্দুর রহমান নামদারি হইতেন তাহলে তিনি নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়ে যায় মালার আয়সুফ যায় নারী স্বাধীনতার জন্য নারী শিক্ষার জন্য মনোনীত দুনিয়ার বহু জায়গায় নারী স্বাধীনতার জন্য আন্দোলন হয় রক্ত ধরেছে নারী শিক্ষার জন্য আন্দোলন হয়েছে রক্ত ধরেছে বহু জায়গায় জীবন শেষ হয়েছে নাই শুধু আক্রমণের শিকার হয়েছে নোবলের জন্য তিনি মনোনীত হয়ে গেলেন শুধু মনোনীত নয় পুরস্কারও পেয়ে গেলেন কেন কারণ তার নামের সাথে মুসলমান না তাকে আক্রমণকারী ব্যক্তি যাদেরকে চিহ্নিত ষড়যন্ত্র ছিল তালেবানদেরকে সারা দুনিয়ার মানুষের সামনে সন্ত্রাসী হিসেবে পরিচিত করানোর জন্য তালেবানদেরকে সারা দুনিয়ার মানুষের সামনে নারী স্বাধীনতার জন্য তারা এই কাজটি করেছে মালাটাকে এইরকম সম্মান দেওয়ার পেছনে এটাই কাজ এটাই কারণ যে মুসলমানরা নারীদের স্বাধীনতা চায় মুসলমানরা নারীদেরকে শিক্ষিত হিসেবে দেখতে চায় না কোথাকা शिक्षा विश्वास करना मुसलमान कुरहा आलमी नारी पक्ष পুরুষদের কাছে সুপারিশ করেছেন ও আশি ও হুমনা পুরুষ সমাজ খবরদার নারীদের সাথে কিন্তু সুন্দর আচরণ করতে হবে সম্মান দেয় আল্লাহ স্বয়ং সুপারিশ করেছেন সেজন্যে আমরা ওই যারা উপর আন্দোলনে বিশ্বাস করি আমি ব্যক্তিগত কারণ আমি জানি ওই প্রকাশক যে উদ্দেশ্যে বই প্রকাশ করেছে সেই উদ্দেশ্য অন্তত তাকে সফল হতে দেওয়া যায় তার বই নিষিদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আনন্দিত কারণ সে যে জায়গায় উঠতে চেয়েছিল ওই জায়গায় আঘাত পেয়েছিল আশ্চর্য রকমের মানুষেরা সামান্য পয়সার জন্যে কত দুঃসাহস কথা বলেছে কেন তার আফসুস যে আমার বইও নিষিদ্ধ হয়ে গেছে এইবার বই মেলায় বাংলা একাডেমি সরাই কথা তার বইয়ে তারাও চায় না আজকে দাঁড়ে দাঁড়িয়ে ছুড়ে ফেলবে তখন কিন্তু আলহারাত বরবাদ দুনিয়া ও বরবাদ নির্দিষ্ট মত আমরা তাদেরকে দেখি ইতিহাস আমরা। এই পরিবেশ যেন কোন ভাবে নষ্ট না হয় আর তারা শুরুতে এই সমস্ত বই যারা প্রকাশ করবে তাদের জন্য দৃষ্টান্ত স্বাস্থ্যের ব্যবস্থা করেন আমরা আপনাদের সহযোগিতা করবো ইনশা আল্লাহ যে কোন মূল্যে আমরা যাই না দেশে এটা নিয়ে নতুন কোনো মিষ্টি করা হোক নতুন কোনো রক্তিয়ার মুখে রোজেলার পক্ষে প্রায় দশ বারো মিনিটের সেখানে আমরা দেখেছি ছোট্ট একটা ব্যানারে যতজন মানুষ লাগে তা ধরতে তাও পুরা হয় না ওই একজন ধরেছে এই পাশে একজন ধরেছে দেখা যায় ওই ব্যানার তার মতো সংখ্যা সুযোগ চেয়েছে তার আমরা সুযোগ দেয় নাই আমরা চালাউ পড়াও করি নাই তারা সুযোগ নিতে চেয়েছে আমরা সেই সুযোগ দিতে রাজি না আমরা সুস্থ সমাধান চাই আমরা চাই আর সুস্থ সমাধান হোক মাননীয় সরকারের কাছে আমাদের বিনয়ের সাথে নিবেদন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা শান্তির সাথে আমরা থাকতে চাই ধর্মীয় কোন রকমের হানাহানি কাটা কাটি রুদ্ধ এগুলো আমরা দেখতে চাই না শান্তির সমাজ আমরা চাই ইনশাআল্লাহ তারা হাজির যে কারণে কথাটা বলা ওই বইয়ের মধ্যে আমি কিছুদিন আগে যখন আমেরিকা ইরানে হামলা করার পায়ে করছিল আমি থেকে বলেছি ইতিহাস পরিবর্তন হয়ে যাবে যদি আমেরিকা ইরানে হামলা করে ইতিহাস তা বলে না সে আগের বিরুদ্ধে ইয়াহুদ্দিন আসামের অ্যাকশন ইতিহাস তা বলে না যদি হয় তাহলে আমরা বুঝবো তাদের নতুন কোন প্ল্যানে তারা আটাচ্ছে আসলেই করে নাই করে নাই সেদিন দেখলাম সৌদির নতুন বাচ্চা সলমান সাহেব তিনি প্রতিবাদ করেছেন আমেরিকার সাথে ইরানের নতুন সম্পর্কের যে থাকবে, কারণ মুনাফিকরা তো ইয়াহুদিদের সৃষ্টি এটা কোনো সন্দেহ নাই আমরা জানিস যে ব্যাপারটা নিয়ে তারা আপত্তি করেছে ইতিহাস থেকে আমরা জানি হজরত রসুল্লাহাল এক জায়গায় যুদ্ধ না হওয়ার সম্ভাবনায় বেশি ছিল কারণ তারা দুর্বল ছিল মানসিক ভাবে তারা দুর্বল ছিল তারা প্রতিরোধ করার মতো হিম্মত সাহস মুসলমানদেরকে তাদের ছিল না সেই এলাকাটা হচ্ছে নজর কাছে মানে বর্তমান রিয়াদ অঞ্চলে যে কোনো এক জায়গায় ছিল সেটা হয়তেন রসুল আল্লাহর হুকুমে ওই জায়গায় নাম উঠেছে রসুল হজরত সহ ওই যুদ্ধের উদ্দেশ্য রাণা ইবনেসাজ একজন ঐতিহাসিক গণিমতের ভাগটাও পেয়ে গেল উদ্দেশ্য খারাপ মতলব খারাপ এই জন্যে সবচেয়ে বেশি এই যুদ্ধে তারা গ্রহণ করেছে আর ওই যুদ্ধের মধ্যে একটা মারাত্মক খারাপ ঘটনা দুর্ঘটনা फिक मुशरकैन मुसलमान जरूरत सारा एक दूर चले गारे जाए खुजते खुजते बयस्क मानु सफर अभिज्ञता नहीं सफर अभिज्ञता थकले रसुल কাফেলের আমির কে বলে যাওয়া কোথাও গেলে তিনি তা করেন নাই বাচ্চা মানুষ সফরের অভিজ্ঞতা নাই বলে তিনি চলে গেছেন হাল খুঁজতে খুঁজতে চলে গেছে কাফেলা দূরে চলে গেছে এসে দূরে চলে গেছে। তিনি সফরের এই আদপ তদন্ত রক্ষা করেছেন যে কাফেলা যেখান থেকে বিচ্ছিন্ন সবাই খোঁজাখুঁজি না করে যেখান থেকে বিচ্ছিন্ন ওখানেই দাঁড়ায় থাকা এটা একটা আদব তিনি তাই সেটা দেখে তিনি ওই নিয়ে যেতে গেছে এই কাজে নিযুক্ত ছিলেন হজরতের তারা তিনি যখন সকালবেলা একটু আরো আরো ভাব ওই সময় দেখেন যে কিছু একটা দেখা যাচ্ছে কাছে এসে বুঝলেন আমি এতটুকু কথাই শুনেছি আর কিছু না কোন কথা হয় নাই বসালেন তিনি ওই উঠে উঠলেন मुसलमान मध्य मुनाफिक चतुरतार्लाजरत ছিল না ছিল আসলে মেয়েদের জন্য ওটের উপর পালকির মতো ঘর তৈরি থাক ওদের প্রতি মেয়েরা থাকতেন এই জন্য রসুল টের পান নাই বুঝেন নাই যে ভিতরে আছেন কিনা। টের তো পেয়েছে ওট এখানে আরো একটা বিষয় স্পষ্ট রসুল আয়সা কে ছেড়ে চলে গেলেন না গায়েব জানতেন না রসুল চলে গেছে যাই হোক কাফেরা মদিনায় চলে আসলো আয়সা রাহু কিছুই জানেন না এই যে ষড়যন্ত্রের কথা চার ছড়াচ্ছে ছড়াচ্ছে সব তিনি কিছু জানেন না কেমন কেমন সম্পর্কের বোন ওই মিস্তাহ মানে আপনাদেরকে এই কথাগুলো কেন শোনাচ্ছি এই জন্যই শোনাচ্ছি এখন প্রসঙ্গ আসছে যে ওই সময় ওই পাচে কথার পেছনে ওই প্রভাকাণ্ডার পেছনে হাত ছিল ইয়াহুদি হাত ছিল কিন্তু কিছু মুসলমানও বিশ্বাস করে ফেলছে এই জন্য আমরা এই কথাগুলো বলি যেন সাধারণ মুসলমান কেন আমি শেষ হয়ে যাই মাটি ফেটে যাক আমি মাটির নিচে চলে যাই ইয়াল ইত্যাদি কিন্তু রহা হ্যাঁ আমি যদি মাটি হয়ে যেতাম শেষ হয়ে যেতাম এই কথা শোনার আগে কেমন লাগে কোন সন্দেহ নাই বললেন আপনি ঘরের কাজের লোকদেরকে জিজ্ঞেস করেন না তারা সময় দেখে এতটুকুই সমস্যা এটা খুব ছোট্ট মেয়ে মেয়েদের তো এমনি উদাসীনতা একটা তাদের এটা চমৎকার গুণ এটা না কেন আসছে এটা তাদের গুণ খুব বেশি সতর্ক হওয়া খুব বেশি স্মার্ট হওয়া খুব বেশি চালা খাওয়া এটা মেয়েদের গুন না প্রাণের বক্তব্য রসুর আসেন কথা বলেন না একদিন রসুর এসে জিজ্ঞেস করলেন তার খবর কি তার খবর কি জিজ্ঞেস করেন হয়তো আয়সা দিল্লাহ তার ভালো খারাপ অবস্থায় আছে আপনি যদি অনুমতি দেন আমি আমি যখন গ্লাস দিয়ে পানি খেতা। তিনি ওই গ্লাস হাত থেকে নিয়ে নিতেন তিনি তো আমাকে অত করতেন আমার মুখটা গ্লাসের যেই জায়গায় লাগতো ওই জায়গা থেকে তিনি আমাকে দেখিয়ে পানি যেতেন আমি তো তাদের তার ওই বিবি আমাকে সাথে সাথে বললেন ঠিক আছে তুমি চলে যাও মার কাছে চলে যাও গেলেন বাবার কাছে তারা বিশ্বাস করবে না মা অসুস্থ হয়ে গেছেন কারণেট তো এখানে টার্গেট তো এখানে ইসলামের মূল দুই স্তম্ভ মুহাম্মদুর রসুল্লাহ আঘাত করা এবং তার সিদ্ধি পুরোপুরি বলেন আমাকে কি সান্তনা দিবে আমি তো দেখছি তাদেরকে উল্টা সান্ত্বনা দেওয়া দরকার এইভাবেই চলতেছিল রসুলের করিম সাল্লাম কোন সিদ্ধান্ত নিতে পারছেন না রসুলের বিশ্বাস ছিল আয়সা নিঃপার আবু বকর বলেন নাই কারণ কেউ যেন এই কথা বলতে না পারে যে আবু বকর নিজের মেয়ের পবিত্রতা বর্ণনা করেছে এটা আসছেন কি মা কোনও কিছু বলেন নাই যেন কেউ এটা না বলতে পারে মার পবিত্রতা বর্ণনা করেছে এটা অবিশ্বাস্য কি হতেই পারে তারা সবাই অপেক্ষা করতেছিলেন যে আল্লাহ কি বলার ছিল্লাম তিনিও সেই আয়াতের অপেক্ষায় আছেন ওহির অপেক্ষায় আছেন আল্লাহ কি সিদ্ধান্ত দেন এভাবেই চলছিল একদিন ঘরে আসলেন আয়সা দিয় তাল পাশে এসে বসলেন জিজ্ঞেস করলেন আয়সা যদি সত্য হয় বলো তও কর যদি সত্য হয় তো কর আল্লাহ মাফ করে দিবেন কোন কথা বলেন না তিনি বলেন্লাম তিনিও নবী কিন্তু আয়সা ইয়াকু আলি সালাতামের নাম না বলে ইউসু আলু সাল্লামের বাবা কেন কারণ তিনি নিজেই বলে দিয়েছেন যে আমার এত পেরেশানি আমার উপর দিয়ে যাচ্ছিল নামটা পর্যন্ত তারা পেয়েছে কি কথা বলেন আয়সা ওই কথা বললেন ইয়াকুব আলী সালাতামের কাছে যখন ইউসুফ আলী সালাতামের বাদে খাওয়ার ভাইয়ের আয়সে বলল তখন ইয়াকু আলিসাল্লাম বলেছিলেন মুখের মধ্যে দেখেন হজরত ফারুক হজরত ফারুক এমন এক ব্যক্তি যার ইচ্ছা অনুযায়ী আয়াতির করেছেন হজরত ফারুক এমন এক ব্যক্তি ইচ্ছা নাজির হয়েছে এইরকম ইব্রাহিমের পাশে নামাজ পড়ার হুকুম হজরতল্লাহ ইচ্ছা অনুযায়ী নাজির হয়েছে পদনের যুদ্ধের পর আমরা জানি একজন মানুষ সর্বোচ্চ পর্যায়ে গেলে কোথায় বসতে পারে যে হাক যেদিকে আমিও সেদিকে এটা বলতে পারি যে তিনি হকের পক্ষে তিনিও সেদিকে কিন্তু রসুল সম্পর্কে বলেছেন রসুল জিজ্ঞেস করেন অমর আয়েশা সম্পর্কে তোমার কি খেয়াল তুমি কি বলো হাজত অমর হবি আল্লাহ আমি বলি রসুল কে আপনার সাথে আমি ওটার মধ্যে আয়েশা রবিহ তারা ফুটে উঠেছে আয়েশা বলেন রসুল আমার কাপড় মুখের পর্দা উঠে যখন আমাকে দেখছিলেন আর বলছিলেন আমি স্বপ্ন যাকে দেখেছি তুমি শেষ বাহানুল্লাহ আল্লাহ রসুল রেখে তার নবীকে একজন অপবিত্র ইস্তিকার করতে পারেন না এটা হয়তো পারেন আপনি নিশ্চিত থাকেন এটা স্পষ্ট অপমাত আয়েশা পবিত্র নিঃসন্দেহে কোন সন্দেহ নয় আল্লাহর কালাম এটা নাজিল হইতেছে আল্লাহ আকবাব রসুল যদি কোন বাহনের উপর থাকতেন ওটের উপর থাকতেন আয়াত না কি আয়াতি যা একজন মমিনে রাখো অপদস্থ হবে আমরা সেটা দেখে যাচ্ছি দেখে যাবো অপেক্ষা আছি ও তোমাদেরকে জানিয়ে যায়। আল্লাহ লাল তোমাদের উপর দুনিয়াও আখেরাত নিশ্চিত আমি আসুরের দিনে একটু কথা বলে আপনাদেরকে শেষ করি রক্তাক্ত করে আমি তাদের জন্য শাস্তি অপেক্ষা করছে কাদের বিরুদ্ধে কথা বলার পাওনা যাদের পবিত্রতা আল্লাহ বর্ণনা করেছেন যাদেরকে আমাদের মায়ের স্বীকৃতি দিয়েছেন মায়ের উপর একটা তোমার মতো বৃতষ্ট প্রাণী যত নাই ইন আল্লাহ তারা উত্তেজিত হব না তাদের জবাব আমাদের মতই আমরা করবো আমরা দিব ইনশা আল্লাহ তারপরেও আমাদের কাছে আমরা মাননীয় ওই যে বললাম আগে শুরুতে বলেছি সরকারের কাছে আমাদের নিবেদন থাকবে আমরা জানি আমাদের এখানে অনেক এমপি সাহেব নামাজ পড়েন আমি নাম বলছি না এবং আমাদের এই ডিউ মার্কেট থানার সম্মানিত ও সি সাহেব তিনি এসেছেন আমি আমার নজরেও পড়েছি আলহামদুলিল্লাহ জুমা পড়েন আলহামদুলিল্লাহ আমাদের যে নামটি না বললে নয় আমাদের অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেব এমপি সেই মোহাম্মদপুর বাসাল আলহামদুলিল্লাহ আমাদের মহাব্বতে সুস্থ থাকলে তিনি এই মসজিদেই জুমা পড়েন এটা তার একটা হবি তিনি জুমা এই মসজিদেই পড়বেন তিনি আজকে আসেন নাই হয়তো আমরা তার কাছেও এই নিবেদন জানাবো তিনি একজন বড় মানুষ এইরকম বড় মানুষ আরো অনেক আছেন সকলের কাছে আমাদের নিবেদন আল্লাহর হস্তে এই সমস্ত আগুন যারা জানতে চান আমরা সেই আগুনে পা দিতে চাই না আমরা চাই না দেশের শান্তিপূর্ণ পরিবেশ পরিচিত হোক জঙ্গি হিসাবে পরিচিত হোক জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিচিত হোক আমরা চাই না এটা আমরা চাই শান্তি আমরা চাই আমরা মুসলমান আমরা সকলের নিরাপত্তা দেয় আমরা কারো নিরাপত্তা নষ্ট করি না আমরা যে হাত করি বটে এক পবিত্র এবার আমাদের এটা কিন্তু কখন করি পক্ষে আমরা প্রতিরোধ করি আমরা নারীর ইজ সম্মান রক্ষার্থে প্রতিরোধ করি শিশুর সম্মান শিশুর জীবন রক্ষার্থে আমরা ওই যুদ্ধ করি আমরা সন্ত্রাসী নই আমরা জঙ্গি নই বিশৃঙ্খলা সৃষ্টিকারী নই যারা করে তাদেরকে গ্রেফতার করুন যারা ওই প্রকাশনী মালিক তাদেরকে গ্রেফতার করুন এই জাতীয় আমরা আপনাদের সাথে থাকবো আল্লাহর রহমত আপনাদের সাথে থাকবে দুনিয়ার কেউ আপনাদেরকে কিছু করতে পারবে না